এবং জিনা করে সেই যদি নামাজ আদায় করা যাবে কিনা প্রথম কথা হলো তাবিজ যিনি বিক্রি করেন উনি সেরকে আকবর করতে পারেন সেরকে আজগরো করতে পারেন এটার মধ্যে দুইটাই আছে সেরকে আকবরও আছে সেরকে আসবরও আছে সেরকে আকবর হইল উনি যদি কোরআন ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাবিজ দেয় ওই যে রোমান সংখ্যা আছে না রোমান সংখ্যা দিয়ে তাবিজ দেয় তাবিজের বইয়ের মধ্যে দেখবেন রোমান সংখ্যা দেওয়া আছে হামানের নাম ইবলিসের নাম সবার নাম আছে এরকম নাম দিয়ে দিয়ে তাবিজ লেখে তারপরে কুফরি অনেক কথাবার্তা দিয়ে তাবিজ লেখে এই জাতীয় হইলে সেরকে আকবর অথবা তাবিজকে ক্ষমতাশালী মনে করে এই তাবিজ দিলে পাওয়ার তাহলে আর যদি বলে যে না এটার কোনো ক্ষমতা নাই এটা যা করে ক্ষমতা আল্লাহ এটা উচিলা তাও এটা শেরেক কিন্তু এটা শেরকে আজগর। মানে ইমান আছে তার কিন্তু কবির গা হচ্ছে শেরকে আজগর করলে তার পিছনেও নামাজ পড়া যাবে কিন্তু সিরকে আকবর বলে আর তার পিছনে নামাজ পড়া যাবে না কারণ তার ইমানে নাই নামাজ পড়বেন কীভাবে আর জিন হাজিরা করে জিন হাজিরা এটা আরেকটা বাওতাবাজি এটা মানুষকে দোকা দেওয়ার আরেকটা মাধ্যম জিনদেরকে আল্লাপাক আমাদের জন্য বসীভূত করে দেন নাই সালাইমান আলহিস্লামের জন্য আল্লাপাক বসীভূত করে দিছে আমাদের জন্য বসীভূত করতে দেন না জিনদেরকে আমরা ডাকলে চলে আসবে আমরা যা বলবো তা শুনবে জিনেরা তো বোকা নাকি এদের আর কাজ নাই কাজ কর্ম নাই খালি আমরা ডাকলে আসবো আর আমাদেরকে বলবো আরেকটা হইলো ভালো কথা জিনেরা কি গায়েব জানে কিছু জানে না তাহলে জিন তো আমাদের থেকে বোকা আমরা যা বলতে পারি জিন তাও বলতে পারবে না সোলামান আলহিসাম তাদের সামনে মারা গেছেন তারা বলতে পারে নাই দীর্ঘদিন পর্যন্ত সালাম সাল্লাম লাঠিতে বর করে কাঁচের একটা ঘরের মধ্যে দাঁড়াইছিলেন তারা দেখছে বারবার কতদিন হিসাব দিছে তাও বুঝতে পারে নাই মারা গেছে তাহলে জিন আমাদের থেকে মানে বেশি বুঝে বেশি জানে এরকম না তারা এলমে গাহেব জানে না কেউ যদি বলে শোনেন আমার কাছে জিন আছে আমি হাজিরাজি সব বলে দিব আপনার কি হয়েছে না হয়েছে কি সমস্যা তাহলে উনি এলমে গায়েবের দাবিদার উনি তগুদ तवतर पिछने चला तरा जाए जीजदा जी परस नमाजदा नबी सल्लासम जो दुआलो करते এর বাহিরে কোন দোয়া দরকার নেই এই দোয়ার মধ্যে সব আছে আমার আপনার যা দরকার সব এখানেই আছে নবী সাল্লা সালাম সোহান রাব্বি আল আলাহ এটা সবচেয়ে বড় দোয়া আল্লাহ আল্লাহাকের তাওদের ঘোষণা এটা হল সবচেয়ে বড়ো দোয়া তো এখানে আল্লাহ তাওহিদের ঘোষণা দেওয়া হচ্ছে সোহানা রব্বি আলা তারপরে নবী সাল সালাম সাজদার মধ্যে বলতেন সোহান আকা আল্লাহ রব্বানা বা বিহামদিকা আল্লাহ হুম্মা তো মা আর বড় দোয়া কি আল্লাহ যদি আমার গুনামাপ করে দেন তাহলে এত বড় কিছু দরকার নেই অর্থাৎ নবী সাল্লাহ ইসলাম যে দোয়াগুলো করতেন ফরোজনামাজের স্যাজদা শুধু সেগুলাই করবেন এর বাহিরে অতিরিক্ত কিছু দরকার নেই আর কি কি দোয়া করতেন হেসনুল মুসলিমের মধ্যে দোয়াগুলো আছে সবগুলাই আছে তারপরে রাহে বেলায়তের মধ্যে আছে আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমহল্লার যে রাহে বেলায়ত বইটা এর ভিতরেও আছে নবী সাল্লাহসাল্লাম শেষদার মধ্যে কি কী দোয়া পড়তেন এই দোয়াগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে সন্নত নামাজেও এর মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে নফল নামাজ যখন পড়েন তখন ইচ্ছা করলে আপনি নফল চলাতে এর থেকে অতিরিক্ত সাজদার মধ্যে আরও দোয়া করতে পারেন তবে বাংলা দোয়ার দরকার নেই আপনি আমরা বাংলা করতে চাই এই জন্য যে আমি যে কথাটা আল্লাহকে বলতে চাই এটা আরবিতে জানি না এই জন্য বাংলা করতে চাই আমি মনে করতেছি আল্লাহকে তো আমি আরবিতেই বুঝাইতে পারতেছি না বাংলা আল্লাহ তাওহীদের ঘোষণা দিবেন তাওহীদের দাবাত দিবেন তাওহীদ নিয়ে থাকবেন তাহলে আল্লাহ সোবান আপনার সব জানেন তিনি সব পূরণ করে দিবেন আপনার আমাদের দেশে তো আমরা কাছাকাছি চাকরি করি কাছাকাছি থাকি পৃথিবীর অনেক দেশ আছে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো তারা অনেক দূর দূরান্তে তারও কর্মস্থল অনেক দূরে উনি থাকেন এখানে মানে প্রতিদিন তিনি ধরেন একশো কিলোমিটার 10০ কিলোমিটার দুশো কিলোমিটার দূরে যাইয়ে উনি চাকরি করেন আবার ওখান থেকে আসেন এরকম যদি এটা কর্মস্থল হয় প্রতিদিন নিয়মিত আসা যাওয়া হয় তাহলে তিনি কচর করবেন না এটা তার জন্য নিয়মিত কাজ উনি মুখেই আর যদি মাঝে মাঝে হয় আমার অফিস এখানে কিন্তু কোন কাজে আমাকে দূরে আরেকটা অফিসে যাওয়া লাগিয়েছে ওইটা দূরে তখন তিনি কচর করবেন তো উনার কর্মস্থল হইলে উনি নিয়মিত এটা কচর করবেন না যত দূরত্বই হোক ফসর চলাতের নিয়ম হলো শুধু জোহর আসর এবং এশাহ এই তিন ওয়াক্তের চার রেখাত ফরসলাতকে দুই রাকাত আদায় করবেন আর মুসাফির যখন হবেন তখন তিনি সুন্নতের ব্যাপারে উনার একটিয়ার আছে উনি ইচ্ছা করলে আদায় করতেও পারেন নাও করতে পারেন না করলে কোনো অসুবিধা নেই তবে ক্ষেত্রে সমন্বয় করছেন যে আমি যখন রাস্তার মধ্যে থাকবো আমি চলমান অবস্থায় আছি তখন শূন্যত না পড়া উত্তম শূন্যত না পড়ে আমি খালি ফরসগুলো পড়বো আর যখন এক জায়গায় আসতে কামত করতেছি আমি ওখানে গিয়ে অবস্থান করতে যার কোনো কাজ নাই খাইতেছি আর ঘুমাইতেছি এই জায়গায় তাহলে তখন শূন্যত পড়াটা উত্তম ধরেন আমি মুসাহির মুখাতে গেছি মদিনাতে গেছি বা কোথাও গেছি তাহলে আমি সেখানে শূন্যতও পড়ব। কিন্তু যখন রাস্তায় তখন শূন্যত দরকার নেই তখন শূন্যত না পড়াটা উত্তম ंगमामुकू कर लेम सजदा कर पटबें সেখানে যদি ভুল করেন তাহলে সাজদায় শাহ দিতে হবে আর ইমামের ওখানে যদি ভুল হয় ওইটার জন্য ইমাম দায়ী উনি ওখানে সজদায় সহ লাগবে না তবে উনি সরি করছে দুই রাখাত পরে মানে তৃতীয় রাখাতে কিন্তু ইমাম বুল করছে প্রথম রাকাতে। ইমাম যে সময় বুল করছে উনি তখন ছিল না উনি আসতে তৃতীয় রাখাতে কিন্তু ইমাম যখন সাজদার সহ দিবেন উনিও সাজদায় সহ দিতে হবে উনি সেখানে সাজদার শাহ না দিয়ে উঠে যেতে পারবেন না এই জন্যই ওই সালাম দুই দিকে ফিরানোর পরে ওনাকে উঠতে হয় যিনি সালাম দুই দিকে পর্যন্ত উনি অপেক্ষা করবেন দেখবেন যে ইমামের কোনো বুদ্ধটি হয়েছিল কি না শেজদাই শাহু দেন কি না যখন তিনি নিশ্চিত হবেন না শেজদাই শাহু আর দিচ্ছে না তখন তিনি উঠে যাবেন এই ব্যাপারে আহলুল আলেমদের এক তালাফ আছে আহলুল আলেমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আহলুল আলেমদের মত হল সমুদ্রের সকল প্রাণী আল্লাপাক হালাল করেছেন ওহিল্লা সহিদুল বাহরে ওয়ু মাতা আল মাতা আল্লাকুম আল্লাহুম অলিসাইয়ারা আল্লাপাক বলছেন তোমরা সফরে থাকো এক জায়গায় অবস্থানরত থাকো সব অবস্থায় সাগরের সকল শিকার তোমাদের জন্য হালাল করা হলো। তো এ আয় কারিমের ভিত্তিতে অধিকাংশ জমুরেরা বলছেন সাগরে যা আছে সাফ হোক বিচ্ছু হোক একবার হাঙ্গর হোক যা হোক সব আল্লাপাক হালাল করে দিয়েছে যেটা সে খাইতে পারে তার রুচিতে আসবে সে সেটা খাইতে পারে তবে শর্ত হলো সাগর এটা নদী না উপসাগর না বা অন্য কিছু না এটা বাহার হইতে হবে সাগর হইতে হবে আল্লাপার সাগর বলছেন আবার বঙ্গোপসাগর খাওয়া যাবে না এটা উপসাগর এটা সাগর না আবার নদীর নদীরগুলো খাওয়া যাবে না মেঘনা নদীর অমুক নদীর এগুলো খাওয়া যাবে না এটা সাগর হইতে হবে সাগর হল মূল শর্ত আর অনেক আহলু ল্যাডামেরা বলছেন না কোরআনে কারিমে আল্লাহাকে এখানে সব হালাল বলছেন আবার অনেকগুলো হাতিছেন নবিসাল্লা ইসলাম অনেক প্রাণী নিষেধ করছেন হিংস্র প্রাণী নিষেধ করছেন তারপরে নখ বিশিষ্ট প্রাণী নিষেধ করছেন সাগরে তো এইরকম প্রাণীও আছে এজন্য কোন কোনো কোনো আলুল এলমেরা বলছেন না সব খাওয়া যাবে না যে যেগুলো নিষেধাজ্ঞা আছে সেগুলো খাওয়া যাবে না তবে এখানে মানে জম্মুর অধিকাংশ আহলুল এলমদের মতো হলেও হালাল খাওয়া যাবে যদি তিনি রুচিতে বাদে তিনি খাইতে পারেন যেহেতু অনলাইনেরগুলো শেষ এখান থেকে আমরা দুই একটা খালি। একামত দেওয়ার জন্য ইমাম সাহেবের অনুমতি লাগবে না মানে সরাসরি পারমিশন লাগবে না কিন্তু ইমাম সাহেব প্রস্তুত থাকতে হবে ইমাম সাহেব প্রস্তুত হওয়ার আগে উনি মোয়াজজিদ একামত দিতে পারবেন না এজন্য জন্য মসজিদে হারামে আপনার যখন ইমাম সাহেব এই এখান থেকে বের হন ওই যে হাতিম হাতিম কাবাহ ইমাম সাহেব এসে অধিকাংশ সময় হাতে মেয়ে সেদুর একা চলাত আলায় করেন এখানে উনি অপেক্ষা করতে থাকেন এখান থেকে যখন বের হয়ে মাকাম ইব্রাহিমের দিকে যেতে থাকেন মুওয়াজ্জিন সাহেব তখন একামতেন অর্থাৎ উনি বুঝেন যে ইমাম সাহেব রেডি যা মাত্র চল্ডু ইমাম রেডি হলে উনি একামত দিবেন এর আগে দিবেন না জি বাইজে হাদিস বলছেন এটা সহি ইন্নাম আলমুখ মিনুনা কাজ আসাদ ওয়াহিদিন যে প্রত্যেক মুমিন দুনিয়ার সব মোমিন একটা অঙ্গের মতো একটা অঙ্গে ব্যথা হলে সব ব্যথা হয় একটা অঙ্গে ব্যথা অনুভব করলে এই ব্যথার পুরা শরীর সব অংশীদার হয় তবে এখানে ব্যথায় অংশীদার হয় সবাই কিন্তু সবাই তার সহযোগিতা করতে পারে না সবাই সহযোগিতা করতে পারে না যেমন ধরেন আপনি এক জায়গায় ব্যথা পাইছেন এই ব্যথার জন্য ওষুধ খাইলেন ওষুধটা মুখে দিলেন তখন ফ্যাট একভাবে সহযোগিতা করে আপনাকে এটা নিরাময়ের ক্ষেত্রে তারপরে জিব্বা একভাবে সহযোগিতা করে তাঁত একভাবে সহযোগিতা করে এরকম এক একটা অঙ্গ এক একভাবে সহযোগিতা করে অনেক অঙ্গ আছে দেখা গেলে কোনো কাজেই লাগে না তার ব্যথায় সে ব্যতিত হয়েছে কিন্তু কোনো সহযোগিতা করতে পারে না এই জন্য ব্যতিত হবে সবাই এবং ওই বাইদের কিভাবে দুর্দশা দূর হবে কিভাবে তারা এই নির্যাতন থেকে রক্ষা পাবে এটার জন্য আল্লাহর কাছে সবাই দোয়া করবে সবাই চাইবে কিন্তু কর্মকৌশলটা পদ্ধতিটা সবাই একরকম হবে না যারা সেখানে অবস্থান করতেছে তাদের অবস্থানটা হবে একরকম তারপরে যারা বিভিন্ন মুসলিম দেশে যারা বসবাস করবেন তাদের অবস্থানটা হবে একরকম যারা বিভিন্ন মুসলিম দেশে বসবাস করবেন তাদের অবস্থানটা হবে এক রকম। কোন দেশের অবস্থানটা কীরকম হবে ওইটা ওই দেশের ওই যুগের ওলামাইকরাম সব ওলামাইকেরাম না যারা আহালুল হাললেওয়াল এক যারা সর্বোচ্চ ওলামায়কেরাম যারা সিদ্ধান্ত দেওয়ার অধিকারী তারা সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের আলোকে ওই অঞ্চলের ওই এলাকার মুসলিম ভাইয়েরা অন্য ভাইদেরকে সহযোগিতা করবে তা আমাদের বাংলাদেশে যারা আছে আমরা কিভাবে আমাদের ওই ভাইদেরকে সহযোগিতা করব। এটা আমাদের সর্বোচ্চ ওলা মাইকার যারা আছেন তারা আমাদেরকে সিদ্ধান্ত দিবেন। যখন তারা যে সিদ্ধান্ত দেবেন ওই সিদ্ধান্তের আলোকে আমরা তাদেরকে সহযোগিতা করব এখানে আমরা যখন বর্তমান দুনিয়াতে বা পৃথিবীতে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা অঞ্চল এক একটা আইনের মাধ্যমে বিধিবিধানের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সুতরাং এমন কিছু করা যাবে না যেটার করতে গিয়ে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয় বরং উপকারের সাথে আরও ক্ষতি বেশি হয় এজন্য মাথা গরম করা মানে এটা ইসলামের নীতি না মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় যে সুকৌশলে কাজ করতে হয় শুধু মাথা গরম করে একবারে এমন অবস্থা তৈরি করলাম যেটা পৃথিবীতে উপকারের চেয়ে আরও ক্ষতি বেশি বিপর্যয় তৈরি হলো এজন্য আমরা কাশ্মীরের মুসলিম ভাইদের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে আর আমাদের যারা প্রশাসনে আছেন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে আছেন যারা আমাদের আমির যাদের আমরা আনুগত্য করি তারা চেষ্টা করবেন যে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে কীভাবে এটাকে সমাধান করা যায় মুসলিমেরা নির্যাতন থেকে মুক্তভয়ীভাবে কাজ করবেন এর বাহিরে আমাদের এখন আর করার মতো কিছু নাই জি আরেকটা হইল মানে সব ব্যাপারে মানে আমাদের বর্তমান বাইদের মধ্যে একটা রোগ ডুবছে মানে রোগটা হইল মানে যেখানে যাই হোক সব খালি সাইখারা বলতে হবে এটা আর রোগ সারা দুনিয়াতে যা হবে একটু বিবৃতি দেন সাহেক একটু কথা বলেন সব ব্যাপারে কথা বলা এটা দায়িত্ব না এক ডাক্তার সব রোগের ডাক্তার না এক একজন এক একটা রোগের বিশেষজ্ঞ এক ডাক্তার যদি সব চিকিৎসা শুরু করে তাহলে রুগী আর বাঁচবে না তো ওলামাইক রাম এক আলেম তাকে সব বিষয়ে কথা বলতে হবে সব বিষয়ে বলতে হবে না বললে ও উনি কথা এটা কথা বলে না উনি ওটা বলে না উনি ওটা বলে না সব বলবে কেন সব বলা কারো উপরে এটা কর্তব্য না যার পক্ষে যতটুকু সম্ভব যতটুকু এলেম যতটুকু সামর্থ্য যতটুকু ততটুকুর আলোকে উনি বলবেন জি আর এটা বাই কি বলতে চাচ্ছিলেন জি মোবাইল সামি এটা দিয়ে শেষ এটা শেষ প্রশ্ন যে প্রথম কথা হইল ভাই বলছেন যে মোবাইল সামনে রেখে চলাত আদায় করলে চলাথের কোনো ব্যাঘাত হবে কিনা মোবাইল সামনে রাখলে কোনো অসুবিধা তবে মোবাইলটা উল্টায় রাখতে হবে এভাবে রাখলে মোবাইলে কল আসতে পারে কল আসলে এটা জ্বলে উঠবে দেখা যাবে তাহলে আমার দৃষ্টিটা ওইদিকে যাইতে পারে তাহলে চলাতেের খুশো খুজু নষ্ট হবে এজন্য এমনভাবে ব্যবস্থা করতে হবে যাতে আমার চলাতেের কোনো খুশোখুঁজো নষ্ট না হয় চলাতের মধ্যে এদিকে খেয়াল রাখতে হবে ওইদিকে রেখে আপনি সামনে রাখলে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় কথা যেটা বলছেন যে চলাতের পদ্ধতিগত অনেক বুল ত্রুটি এগুলো শূন্যতার খেলাপ যদি কেউ সরাসরি নবী সাল্লাহি সাল্লাম যেভাবে করছেন সেইভাবে না করেন এলোমেলো করেন তো সেটা শূন্যতের খেলাপ হয় শূন্যতের খেলাপের কারণে নামাজ নষ্ট হবে না যেমন আপনি যেটা বলছেন হাত পাঁধা কেউ এমনি মানে একবার পিছনের দিকে পূর্ব দিকে হাত দিয়ে দিছে হ্যাঁ কেউ এমনি দড়ি রাখে কেউ এমনি ধড়ি রাখে আমি তো সাধারণ মানুষ তো দূরের কথা আমাদের দেশের অনেক ইমাম সাহেবের দিকে তাকায় দেখবেন ইমাম সাহেবেরাই এমনি নিয়ে এমনি তাকবো আরমের সময় দড়ি রাখে কেউ এমনি দড়ি রাখে একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে ফিরিয়ে রেখেছে হাত হাত থাকবো ক্যাবলাম মুখী হাত রাখছে একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে অনেকে ইম্যাম সাহেবকেও আমি দেখছি আপনারা খেয়াল করলে দেখবেন হ্যাঁ আবার হাত থাকবো যে আপনার এই শাহমাতে উজু নাই হে কানে লতি পর্যন্ত লতির উপরে চলে গেছে মানে এটার একটা সীমা আছে সীমাটা হলো এই পর্যন্ত এটা নিচে থাকবো হ্যাঁ অথবা কাঁধ বরাবর থাকবো আপনি কাঁধ বরাবর থাকবে অথবা উপরে তুললে এই পর্যন্ত তোলার সীমা না আপনি শুরুই করলেন এখান থেকে এইভাবে তুলে রাখেন তো এই কম করলে খেলাপ হয় তারপরে এটাও সুন্নতার খেলা অর্থাৎ হয় তো এইগুলো সুন্নতার খেলাফ হবে কেউ রাফলিয়া দেন করেন বা করেন না এটা তো একতালাফি মাছাই যিনি করেন উনিও সুন্নত পালনের জন্য করেন যিনি করেন না উনিও সুন্নত পালনের জন্য করেন না যিনি করেন না উনি সুন্নদকে অস্বীকার করে করেন না বিষয়টা এরকম না তিনিও মনে করেন যে না করা সূন্যত এই উনি করেন না উনিও সন্নত পালনের জন্যই রফলি এদেন করে না আর যিনি করেন উনিও সুন্নত পালনের জন্যই করেন দুজনের বাঁকা কিন্তু একই এজন্য এটা বুঝলে দিন বুঝলে এটা নিয়ে আর কোনো সমস্যা হয় না এজন্য জন্য মক্কা মোক্কা রামা মদিনা মনে মারা লক্ষ লক্ষ মানুষ করে লক্ষ লক্ষ মানুষ করে না কিন্তু দুটা নিয়ে জগড় হয় না বাহাসও হয় না মোনা যারাও হয় না তারপরে আপনার বিশ্বাস মারামারিও হয় না বাহাস হয় না বাংলাদেশে এটা বাহাস হয় মারামারিও হয় ঝগড়া হয় এই কেউ যদি এভাবে করে সুন্নতের হয় এটা দ্বারা চলাত হবে জি সুভান